বাংলা মানবতা সমাধান ইসলামী অর্থনীতি আলোচনার পর্যায়ে আমরা এক পর্বে জুয়া ও লটারি সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম এটা হচ্ছে দ্বিতীয় পর্ব জুয়া ও লটারি ইসলামে জায়জ নয় জুয়া খেলা ইসলামে হারাম মহানাল্লা কোরআনদের মধ্যে স্পষ্ট ঘোষণার মাধ্যমে সুরা মায় নব্বই আয়াতে ঘোষণা করেছেন যে এই জিনিস হালাল নয় জুয়ার মাধ্যমে শয়তান খেলা খেলে একজন নামাজি যদি জুয়ারি হয় কোনো নামাজি জোয়ারি হতে পারে পারে আমরা দেখি একজন নামাজি জুয়ারি একজন নামাজি সুৎখোর একজন হাজিও সুদখর তাই না হাজি মানুষও সুদ খায় কিন্তু একজন নামাজি যে মন্দ কাজ করবে খারাপ কাজ করবে এটা হতেই পারে না কারণ মহান আল্লাহ বলেছেন কী বলেছেন ইন্না সলা তাতানহা আনিল ফাহওয়াল মুন কার যে নামাজি হবে নামাজ তাকে খারাপ কাজ থেকে মন্দ কাজ থেকে গর্হিত কাজ থেকে বাধা দেবে বিরত রাখবে তাহলে যদি কোনো নামাজিকে দেখেন সে খারাপ কাজে মত্ত রয়েছে মন্দ কাজে রত রয়েছে তাহলে আল্লাহর কথা মিথ্যা তাই না আল্লাহর কথা মিথ্যা হতে পারে অসম্ভব আল্লাহর কথা মিথ্যা না তাহলে এমন হলো কেন যে নামাজি অথচ খারাপ কাজে রয়েছে নামাজ যদি কাজের নিশ্চয় হতো নামাজের মতো নামাজ হতো যেমন নামাজ হওয়া দরকার ছিল সেরকম নামাজ হতো তাহলে নামাজি কোনো দিন খারাপ কাজে যেত না কোনো নোংরা কাজে যেত না এখন ধরেই নেন যে একজন নামাজি নামাজ পড়ে কিন্তু সে জোয়াতে ব্যস্ত হয়ে গেল জোয়া খেলতে লাগলো আল্লাহর জিকির থেকে সে বিরত হলো আর অনেক সময় আরেকবার খেলি জিতবো আরেকবার খেলে জিতব করতে করতে নামাজের জামাত চলে গেল শুধু জামাতই না দেখা গেল আস্তে আস্তে নামাজের সময়টাও বরবাদ হয়ে গেল। গেলো ইচ্ছাকৃত নামাজের সময় বরবাদ হওয়া সময় বরবাদ করে নামাজ পড়া আপনি ঠিক ওই জোয়াতে টিভিতে খেলাতে যে কোনো জিনিসে নামাজ আপনি সময় নষ্ট করছেন আপনি নামাজ সম্পর্কে উদাসীন আর উদাসীন নামাজ সম্পর্কে আল্লাহ আল্লাহনে বলেছেন মুসল্লিন মুসল্লিদের জন্য নামাজিদের জন্য হচ্ছে ওয়াইল দাহান নামের এক ওয়াদি অথবা দুর্ভোগ ধ্বংস সেই নামাজিদের জন্য যারা মুসল্লি নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল দোজক এই জন্য অনেকে আবার নামাজ পড়ে না বলে নামাজ পড়ে ওয়াইল দের দরকার নেই কিন্তু না কোন নামাজি আল্লা জিনুমান সরাতি হিমসাহন যারা নামাজ সম্পর্কে উদাসীন থাকে আল্লা জিন লোক দেখানি নামাজ পড়ে নামাজ সম্পর্কে উদাসীন থাকে মানে নামাজের সময় সম্পর্কে বে খেয়াল থাকে সে খেয়াল রাখে না নামাজের সময় পার হয়ে যাচ্ছে খেয়াল রাখে না খেলাতে ব্যস্ত কাজে ব্যস্ত নিজে এমন টিভি দেখাতে ব্যস্ত খেলা দেখাতে ব্যস্ত সময় পার হয়ে যায় হঠাৎ করে হ্যাঁ উঠে তখন ঠক ঠক ঠকা ঠক ঠকা ঠক দু চার রাখা যা হয় এমন নামাজি হচ্ছে উদাসীন কিন্তু আর তার পিছনে আছে ওই কথাটাই বলেছেন কোরআন একজন এসেছিল না ফজরের নামাজ তিন ডাকাত পড়ে ফেলেছে বলছে হ্যাঁ হালা জি দুম আরো বেশি পরব নাকি মদ খেয়ে ঘরে মদ খেয়ে আর এই আল্লাহ আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা মদ খেয়ে যখন প্রথম প্রথম মদ হারাম হয়নি তখন মদ খেয়ে নামাজে এসো না তার কারণ নামাজে এলে আল্লাহর জিকির করতে হয় নামাজে যা বলছ তা বুঝতে হয় কিন্তু দুঃখের বিষয় আমরা মদ না খেয়েও নামাজে যা বলছি তা বুঝি না তাই না যারা আরবি জানি না তারা বুঝি নামাজে কি বলছি এই একই অবস্থা নেশাগ্রস্ত ওই বিড়বির করে তোতা পাখির মতো বলে যায় এই প্রায় সময়ে বলি নামাজের উপদেশে নামাজ যখন উপদেশ করি নামাজ যখন পড়বেন আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন ইনামাল মুসাল্লি ইউনাজি রব্বা নিজের রবের সঙ্গে মোনাজাত করে মোনাজাত এটা নয় সালাম ফিরা আব্বা রব্বা নায়াত মোনাজাত হলো নামাজের ভিতরে সে মোনাজাত করছে মোনাজাত করা মানে কানে কানে ফিস কথা বলছে চুপে চুপে কথা বলছে রবের সাথে রব আমাকে এই দাও আল্লাহ আমাকে এই দাও আল্লাহ আমাকে যা বলছেন তা যদি না বুঝেন তাহলে আপনার নামাজে প্রাণ প্রতিষ্ঠা হয় না নামাজ হয় এই জন্যে মদ খাওয়া অবস্থায় নামাজে এসো না কে লাতা খারাবু সালাতা ওয়ানতম সুকারা নেশাগ্রস্ত অবস্থায় এসো না কেন হাত্তা তালু মাতা কুলুন যাতে করে বুঝতে পারো তোমরা যা বলছ এমনি ঘুমের অবস্থায় আপনি তাহাজুদের নামাজে অভ্যেসি আপনার ঘুম চোখ ছাড়ছে না আপনি তাহাজুদ পড়তে উঠলেন ঘুমে নামাজে দাঁড়ালেন তারপরে কি বলছেন আপনার খেয়ালই নেই ওইস্তেক ফার করতে গিয়ে নিজেকে কে গালি দিচ্ছে আল্লাহ রসুল বলছে না তুমি ঘুমিয়ে যাও তোমার তাহাজুদ পড়া দরকার নেই হ্যাঁ হিতে বিপরীত সাবমার থেকে শিব তুমি কি করো ঘুমিয়ে যাও ঘুম আসছে ঘুমিয়ে যাও তাহাজ পড়ুন আজকে নামাজ পড়বে সজাগ অবস্থায় জাগ্রত অবস্থায় তুমি যা বলছো রবকে আর রব তোমার জবাব দেয় তাই না যখন তুমি নামাজে কথা বলো তখন রব তোমাকে জবাব দেয় বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তখন কি বলেন হামেদানি আব্দি। আল্লাহ বলেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ তখন কি বলেন বান্দা আমার প্রশংসা করলো আল্লাহ জবাব দেন এই হিসাবেই মুনাজাত ইননামাল মুসাল্লি রব্বা যাই যদি আপনি নামাজে যা বলছেন তা বুঝতে না পারেন তাহলে আল্লাহ জিকির হলো না মুনাফিকর নামাজের জন্য দাঁড়ায় নাস। আর অল্পই আল্লাহকে স্মরণ করে থাকে আপনার নামাজের কি পার্থক্য থাকলো শয়তান চায় যাতে আপনার নামাজ না হোক শয়তান চায় যাতে আপনি তার দলভুক্ত হন শয়তান চায় যাতে আপনি তার সাথে জাহান নামে যান তার দল ভারী হলে তার ক্যানভাস বেশি হলে তার ভোটের লোক বেশি হলে বা তারিলাপ। বাকি যদি কোনো সময় শয়তান আপনার উপকার করে থাকে তাও তার নিজের লাভের জন্য কোন সময় আপনার উপকার করবে না শয়তান সুতরাং যখন মানুষ জোয়া খেলে জোয়াতে মত্ত হয়ে যায় ব্যস্ত হয়ে যায় তখন কি হয় শয়তান তাকে ওরই মাধ্যমে নামাজ থেকে বেঘোর করে রাখে বিভোল করে রাখে নামাজের কথা স্মরণ হতেই দেয় না স্মরণ হলে আর একটা খেলা আরেকবার খেল আর একবার খেলা আর একদিন খাল আর একচাল খেল এইভাবে করতেই থাকে এইভাবেই আপনাকে বিপদগ্রস্ত করে শয়তান আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করোহারুতর্ক নিজের প্রবৃতি কুপ্রবৃত্তি থেকে সাবধান হও তুম যদি তোমরা না মানো মুখ ফিরিয়ে নাও যদি তোমরা অগ্রাহ্য করো তাহলে জেনে নাও রাসুল ইন মুবিন। ওমা আলাইনা ইজুরা বলেন না ওমা আলাইনা পৌঁছে দেওয়া তোমাদেরকে বালাক পৌঁছে দেওয়া হলো এরপর যা হবে তোমরা বুঝতে পারবে আল্লাহ এবং তার রাসুলের বিরোধিতা করা বিরুদ্ধ করা অন্যথা করার যে শাস্তি সে শাস্তি নেওয়ার জন্য তোমরা প্রস্তুত থাকো জুয়া খেলাই না শুধু খেলাই না তার দিকে আহ্বান করাও মহাপাপ জুয়া খেলতে এসোই জুয়া খেলার জন্য আর তার প্রায় সন্ধান দিয়ে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া কি তাই না আল্লাহর নামে কসম খাওয়া যায় আল্লাহর কোরআনের কসম খাওয়া যায় কারণ কোরআন হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া যায় না আর আল্লাহ কিন্তু সবারই কসম খান নিজেরও কসম খান সমস্ত সৃষ্টির কসম খান তবে যার গুরুত্ব আছে তার কসম খান কিন্তু সৃষ্টির জন্য যায়জ না আল্লাহ এবং তার গুণের কসম ছাড়া অন্য কারো কসম খাওয়া এখন যদি বলেন কাবা শরীফের কসম বাপের কসম মায়ের কসম ছেলের কসম অমকের মাথার কসম পশ্চিম মুখের কসম মসজিদের কসম এসব কী সব সেট যদি কেউ বলে ফেলে তার কসমে কসম উজ্জা তো আমাদের নেই আমরা হয়তো পীরের কসম খাবো পীর বাবার কসম খাবো না হ্যাঁ মা বাপের কসম খাব যদি কেউ এরকম কসম খেয়ে ফেলে সে যেন বলে কারণ এরকম কসম খাওয়া হচ্ছে সিরিক আর সিরকের বিপরীত হচ্ছে তৌহিদ তৌহিদ হচ্ছে লাহা ইল্লাল সে যেন এই কথা বলে কালেমা পরে সে যেন নতুন করে কি করে কালেমা পরে লাহ ইল্লা আর যে ব্যক্তি কি করে এর প্রায়িত করে গরিবকে দান করে কেন সে একটা অন্যায় কথা বলেছে তার সাথী জুয়া খেলতে বলেছে বুঝতে পাচ্ছেন সুতরাং জুয়া খেলা শুধু নয় বরং খেলার জন্য একটা বড় অপরাধ আবদুল্লাহ আস বলছেন আল্লাহ এক প্রকার খেলা যেটা কোনো খেলা রূপে খেললে ফেসাইন একরকম খেলা যে খেলা যদি জুয়ারূপে খেলে বলছে সে ব্যক্তি হল সুয়ারের গোস্ট খোরের মতো এমন একটা খেলা সেটা যদি রূপে খেলা হয় তো তার পাপ কেমন হয় সে যেন সুয়োর গোস্ত খায় শুয়ের গোস্ত খাওয়া হারাম অত শোষে খেলো জোয়া খেলা হারাম অত শোষে খেললো আর বিহিমা যদি জোয়ার উপ যেন নিজের হাতকে সুয়রের রক্তে রঞ্জিত করলো জোয়া খেলেনি কিন্তু ওই খেলা খেললো তাহলে সে তার নিজের হাতকে সুয়োর রক্তে রঞ্জিত করলো বুঝতে পারছেন এবার আমি আপনাদেরকে প্রচলিত কিছু খেলার নাম করি যেটা এমনিও খেলা হয় জোয়া খেলাও হয় যেমন পাশা খেলা দাবা খেলা তাস খেলা কুড়ি খেলা ছক্কা খেলা লুডু খেলা গুটি মারবেল ইত্যাদি এই সব প্রচলিত এগুলো এমনিও খেলা হয় আর টাকা পয়সা দিয়ে জোয়ার আকারেও খেলা হয় জোয়ার আকারে খেলা হলো তো ডবল হারাম তাই না আর যদি জোয়ার আকারে না খেলা হয় তাহলে কি হলো ওই যে হারাম হলো যে আপনি আপনার হাতকে সুয়ের রক্তেরঞ্জিত করলেন বললাম যে খেলা মানুষকে অকর্মণ্য করে তোলে সময় নষ্ট করে আল্লাহ থেকে ভুলিয়ে রাখে সে খেলা এমনিতে ক্রাম বলে তো না কি বলে গুটি এইভাবে এইসব খেলাগুলো এমনিতেই হারাম আর যদি বাজি রেখে পয়সা জমা করে খেলা হয় সেটা জোয়া খেলা ডবল হারাম সুতরাং এর ওপরে অর্থের বাজি রাখলে জোয়ার পর্যবেসিত হয় সেই সব খেলা খেলায় যে জিতবে বা যার পয়েন্ট বেশি হবে সেই জিতবে সকলের তরফ থেকে বাজি রাখা অর্থ আর জুয়ায় জিতা অর্থ যে অর্থ যাই বলুন না কেন সে অর্থ হচ্ছে জুয়ার অর্থ আর তা হচ্ছে হারা ফ্লাস নাইন কাঠ নাইন কাঠ শুনেছেন নাইন কাঠ তিন তাস জোরপাতি কলব্রিজ কি কি নাম এক একটা নামে সব পরিচিত খেলা আছে যা যুবককে অকর্মণ্য করে তোলে অনেক বলে হুজুর এটা ব্রেনে ব্রেনের উপকার হয় এসব খেলা খেললে ব্রেনের উপকার হয় কেন ব্রেনের উপকার হওয়ার আর কোনো আর জিনিস নেই ব্রেনের উপকার নেওয়ার জন্য আর কোনো জিনিস নেই বই পড়ার কোনো হয় না কিছু ভালো জিনিস শোনা যায় না খেলেই ব্রেনের উপকার করতে হবে আর যদি উপকার হয় তো একটা নির্দিষ্ট শ্রেণির উপকার যেমন অনেকে বলে গানে জ্ঞান বাড়ে গান শুনলে জ্ঞান বাড়ে আমি মানলাম যে গানে জ্ঞান আছে তাহলে বৈধ গান শোনো বাজনা বিহীন শোনো কিন্তু গানে জ্ঞান বারে তার উদ্দেশ্য হ্যাঁ গানে একমাত্র জ্ঞান বাড়বে প্রেম ভালোবাসার জ্ঞান নির্দিষ্ট জ্ঞান তাই না প্রিয় দর্শক কোরআনের একদিন আকাশ ফেটে চোয়া পূর্ব দিক থেকে বের হবে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 के शाथ है कि आमो तेर आज रात, शाइ अब्दुर राजे दस टायब सम्प्रचार सकाल नशे डायलग डायलॉग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 ईर्षा नहीं ताकि सम्पद सत्य पथे कर दृढ़ मनोबल दान कर যাকে আল্লাহ এলম দান করেছেন যে তার দ্বারা পাইসালা করে এবং তার শিক্ষা করে সে বুহারী প্রথম খন্ড এলম অধ্যায় হাতির সংখ্যা পৃথিবীর দিক বসে পৃষ্টি বাংলা দেখার দর্শক বৃন্দ আমরা যে পর্যায়ে আলোচনা করছিলাম জোয়া বিষয়ে জোয়া হচ্ছে একটি হারাম জিনিস আর সেই জোয়া বিভিন্ন খেলার মাধ্যমে খেলা হয় যে খেলা এমনিতেই হারাম তার উপরে জোয়ার রং চড়ে ডবল হারাম হয়ে যায় যেমন টাকা জমা দিয়ে ভাগ্য পরীক্ষার চাকা ডাইস ঘুরিয়ে অথবা বোতাম টিপে যে কোনো খেলা খেলে পুরস্কার যেতা হারাম তাই না ডাইস খেলা ডাইস খেলা একটা জোয়া জাতীয় খেলা সেটা হচ্ছে হারাম যেমন রিং ছুড়ে পুরস্কার যেতা টাকা জমা দিলেন তারপরে বলা হলো এইসব মাল রাখা আছে রিং ছুঁড়ে তুমি যেটাকে নিতে পারো তাতে লাভ বেশি হয় না ক্ষতি বেশি হয় অনেক সময় রিং ফাঁকাতেই যায় এখানেও গনমুন বা গরমুন এক শ্রেণীর লাভ আর এক শ্রেণির নকশান এ হচ্ছে জোয়া খেলা অধিকাংশ ক্ষেত্রে ভাগ্যের চাকা বা রিং শূন্যের ঘরেই লাগে অথবা পরিশেষে নাকের বদলে নরুন মিলে 10 টাকা জমা দিলেন ক মাল মিলে এক টাকা বা দু টাকা তাই না দেখেছেন পাড়াগ্রামেও সোনপাপড়ি বিক্রি হয় ওই চাকা ডাইস ঘুরিয়ে তাই না অধিকাংশ এক নম্বরই লাগে দশ নম্বরে কার লাগে অধিকাংশ তারপরে আবার কারচুপি আছে ও ব্রেক আছে সেই ব্রেক এমন জায়গায় থামাবে যে আপনাকে পাত্তাই দেবে না সে তারও ধোকা হলো এক তো জোয়া তার ওপরে ধোকাবাজি এই সমস্ত আপনি আপনার ছেলে মেয়েদেরকেও নিষেধ করবেন যদি আপনার পাড়াগ্রামে বা কোনো শহরেও হতে পারে এই শ্রেণির খেলা খেলিয়ে আইসক্রিম কিংবা ওই সনপাপড়ি ইত্যাদি বিক্রি হয় তাহলে আপনি আপনার ছেলেকে পয়সা দেবেন না এমনি কিনে দেবেন তার কাছ থেকে কিনে নেন যতটুকু পয়সা দরকার হয় ততটুকু পয়সা কিনে আপনি তাকে দেন কিন্তু ওইভাবে লটারির মাধ্যমে জোয়ার মাধ্যমে আপনি আপনার ছেলেকে ওই জিনিস খাওয়াবেন না অন্যায় কাজে সহযোগিতা করে যাই হোক এই সমস্ত খেলা লক্ষ কোটি মানুষের মাঝে টিকিট বিক্রয় করে লটারি খেলায় যে পুরস্কার জিতে হয় ওই যে রাজ্য লটারি আর কি লটারি बुजते ये लटारी अनेक मानुष नेशाग्रस्त हुए अनेक टिकट काटे दिन दिन टिकिट केटे जा ट जाए, जाए। परवर स्वप्न देखे सुनल से दिन खबरे एक राजमस्त्री कठाकर सुनल जो तार लटारी टिकिटे लाख टा पड़े जेई शा सेल्डिंग पड़े शेष क्यों एजन निस् मानुष जो लाख टार हठात् খবর শোনে তো সে নিজেকে সামালতে পারে না তার ভিতরে এত লোভ তার ভিতরে এত চাহিদা এত আকাঙ্ক্ষা আর টাকা পয়সার লোভ আবার কার নেই টাকা পয়সার লোভ সবারই আছে তবে কারও লোভ হচ্ছে সামাল সামাল আর কারো হচ্ছে বেসামাল একদম বেসামাল লোভ এক শোনা মাত্রই বাস সে নিজের প্রাণ খইয়ে বসল লটারি এই লটারির মাধ্যমে বহু মানুষ নিজেকে নিঃস্ব করে দিচ্ছে রাজ্য লটারি থাইল্যান্ডি লটারি আর যে লটারি বলুন না কেন মুসলিমের ভাগ্যাকাশে ধনবত্তা সূর্য উদিত করার জন্য সেসব বৈধ নয় খবরদার এসবের পেছনে ছুটবেন না পুরস্কারের টাকা মসজিদে মাদ্রাসায় দান করব এই নিয়ত খবরদার আপনি অনেকে বলে আমি ওই টাকা পেলেই মসজিদে দিয়ে দেবো মাদ্রাসায় দিয়ে দেবো তাই না খালি বৈধতার জন্য জানি না তারা অন্ত ঠিক আছে কিনা, কিন্তু মুখে বলে যদি সত্যিই হয় তবুও ওই হারামের টাকা আপনি মসজিদে দেওয়ার নিয়তে নেবেন না খবরদার হারামের টাকা আপনি গ্রহণই করবেন না ওতে অংশগ্রহণই করবেন না বিমা ইন্স্যুরেন্স যারা করে বিমা অবশ্য বিমা সম্পর্কে আলোচনা আমাদের আছে যারা বিমা করে জীবন বিমা বিভিন্ন ব্যবসায় বিমা গাড়ি বিমা হ্যাঁ ইত্যাদি করে থাকে সেটাও এক প্রকার জোয়া তাই না কখনো পাবেন অথবা দুই তিন কিস্তি জমা করলেন মোরা টাকা পেয়ে গেলেন এই টাকাটা করতে থেকে এলো নিশ্চয়ই অন্যের ঘাট থেকে তাই না অন্যায়ভাবে এতেও হচ্ছে এর মধ্যেও জোয়ার গন্ধ আছে সুতরাং এটাও হারাম লটারি যে হারাম বললাম এই লটারি যদি কেবল মাত্র ভাগ্য পরীক্ষার জন্য করা হয় তাহলে তা হালাল না হারাম মনে করুন এখানে একটা পুরস্কার বিতরণ হবে একটা পুরস্কার সবাই পাবে না একজন পাবে লটারি করা হলো এটা হালাল না হারাম হ্যাঁ তারপর মনে করুন আপনারা দেখেছেন ফুটবল খেলার সময় যখন প্রথম কি করে লটারি করে এটা হালাল না হারাম মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লাম যখন কোনো সফরে যেতেন যখন তার নয়টি স্ত্রী এক সঙ্গে ছিল কোন স্ত্রীকে সঙ্গে নেবেন সমস্ত স্ত্রী আল্লাহ রসুলের সঙ্গে চায় তাই আল্লাহওয়ার আমি আমার স্বামীর সঙ্গে থাকব স্বামীর খিদমত করব আমি কেন এক সৌভাগ্য থেকে বঞ্চিত হব আল্লাহ রসুল সাম তখন কী করতেন লটারি করতেন তাহলে হালালনা হারাম এটা তো আর খাওয়ার ব্যাপার না এটা তো টাকা পয়সা আসছে না এটা খালি ভাগ্য পরীক্ষার জন্য পরীক্ষার জন্য যে যাতে করে এটা মনে না করে যে আমাকে পছন্দ করলো ওনাকে করলো আমাকে অপছন্দ করলো ওকে অপছন্দ করলো তাহলে আল্লাহ রসুল আমাকে ভালোবাসেন না কি এরকম ধরনের কোন। এখন দুই পক্ষের খেলা কে আগে শুরু করবে কাউকে যদি বলি তখন এই পক্ষের মন খারাপ হবে তাই না তার থেকে ভাগ্য ভাগ্য পরীক্ষা যার ভাগ্যে নাম আসবে সে যাবে যার ভাগ্যে লটারি আসবে সে আগে শুরু করবে ইত্যাদি ইত্যাদি রকম লটারি করা হারাম নয় আর একটা এই জোয়ার পর্যায়ে ভুক্ত তর্কপণ সেটা হচ্ছে যে মনে করুন একটা বিষয় নিয়ে তর্ক হলো যে মুম্বাই শহরে স্টেশন কটা কেউ বলল এত কেউ বললো অত তারপরে তর্ক হলো তর্ক বলে যদি এইটা আমার কথা সত্যি না হয় তাহলে আমি একশো টাকা দেবো আরও বললো যদি আমার কথা সত্যি না হয় তাহলে আমি একশো টাকা দেবো এরকম হয় না হয় না এরকম হয় এইটা জায়েজ না না যায়জ দুই ব্যক্তি কোনো বিষয়ে মতভেদ করে তর্কের সাথে বলে আমি যা বলছি তা যদি সত্যি বা সঠিক হয় তাহলে তোমাকে এই এই লাগবে আর যার লাগবে তার নাম না এইভাবে যেভাবে বললাম এই কথা এইভাবে কিন্তু সেটা জায়েজ নয় কারণ এটা হচ্ছে এক প্রকার জোয়া এই জন্য এই রকম বাজি রাখা বৈধ না এই রকম তর্ক করে যে টাকা আসবে মনে করুন আপনি জিতে গেলেন যে ওর টাকাটা আপনি নিয়ে নিলেন তাই না এই টাকাটা নিয়ে এই টাকাটা আপনার জন্য হালাল না बजी एकपक्ष जी पुरस्कार मत जोर मत नये जेमन जदि तुम्हारे कथा सत्य है तुम्हें एत टा दो तुम कथा जो सत्य है तुम्हें एत टाक देब जो शुदूर आदि मिथ्या है तबादे दीते हैं एरक ना तुम्हार कथा सत्य हमें तुम्हें पुरस्कार देव इतना समस्या आटे समस्या नहीं बुझते समस्या तो कथाएं तुम्हार कथा सत्य हमले একশো টাকা দেবো আর মিথ্যা হলে তোমাকে আমাকে একশো টাকা দিতে হবে এই শ্রেণীর বাজি ধরা বলে বাজি ধরা বা তর্ক বলে এটা নিষিদ্ধ ইসলামে জায়েজ নয় আমাদের হাতে কিছু সময় আছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারে আসসালামাইকুম আসসালাম কেউ যদি লটারির মাধ্যমে কোনো জিনিস বিক্রি করে যেমন দশ টাকার টিকে লটারি কাটলে পরে কিছু অফার আছে আর যদি না পায়। দশ টাকা দামের কিছু দিয়ে দিবে না পান দশ টাকা আপনাকে দশ টাকা দামের অন্য কিছু দিয়ে দিবে কি দেবে সেটা সাবান হোক বা যে হোক রেখেছেন দশ টাকা দাম দশ টাকার পরিমানে আমার তো মনে হয় না সেটা ওই টাকার পরিমাণ নয় যেটা দেবে সেটা সামান্য যেটা নেবে সেটা বেশি ওই যে বললাম না ডাইস খেলা দেখেছেন আপনি জিততে পারলে ভালো না যেটা পড়বে সেটা আপনার টাকার পরিপূর্ণ মান নয় এটাও এক প্রকার জোয়া এতেও আপনার ক্ষতি আছে বুঝতে পারলেন আপনি সেই সামান চান না অথচ আপনাকে বাধ্য হতে হয় কিন্তু সে তা আপনার ওই টাকা থেকে লাভ করে নিল এটা ওই একই পর্যায়ভুক্ত হ্যাঁ বলুন আসসালাম আলাইকুম আমি মুখতার হোসেন বলছি আমার প্রশ্নটা হচ্ছে যে অনেক মোশাল্লিকে দেখা যায় যখন সালাতের জন্য অনেক মোসার্লি হাতে গিয়ে ঠিক হবে যেমন বলেন অন্তম সুকার প্রাসঙ্গিক ভাবে আলোচনা এসছো নামাজের কথা যে শয়তান মাধ্যমে নামাজি নামাজ থেকে বিরত রাখে বলেছিলাম যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে যেও না আল্লাহ তালা নিষেধ যখন মদ হারাম হয়নি তখনকার কথা বর্তমানে যারা বিড়ি সিগারেট খেতে খেতে পান চিবাতে চিবাতে মসজিদের দরজা পর্যন্ত গিয়ে বিড়িটাকে ফেলে দিয়ে মসজিদ ঢোকে কিংবা পান ফেলে দিয়ে কুল্লি করে মসজিদে নামাজ পড়ে তাদের নামাজ ঠিক কি না নামাজ ঠিক নামাজের সাথে সাথ নেই কারণ সে নেশাগ্রস্ত হয়নি সামান্য খেলে নেশাগ্রস্ত হয় না যখন নেশাগ্রস্ত হয় না তখন তার নামাজ ঠিক হয়ে যাবে কিন্তু তার এই কাজটা কি। অনেক মানুষ আছে বিড়ি সিগারেট খেতে খেতে বিশেষ করে আপনি দেখবেন রমজানের সময় রমজানের সেহরি খে বিড়ি টানতে লাগলো সিগারেট খেতে লাগলো যেমনি আল্লাহ শরুর হয়েছে ফেলে দিল তাই না এই বিড়ি খেতে খেতে মসজিদে যাওয়া ঠিক নাই নিষেধ আছে মুখে দুর্গন্ধ থাকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত चालन सुंदर एक ध्वस अन्य आसार आलोक जीवन गढ़ार निर्वाचित कितुल माराम मीन आदिल्ला हकाम हादिसर सुव्यवस्था अपन सकल के शार সাদর আমন্ত্রণ জানাচ্ছে দেখুন শুধুমাত্র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 जयंत डर जंकिर नायक देख अर्धांगी नातिनी आज रत साढ़े सात टाई पुन सम्प्रचार सकाल साढ़े नेश टी बांगलाय